পরো নামাজের পর মোনাজাত্মিলিত করা যাবে কি যাবে না এক তালাপটা এই জায়গায় কিন্তু আপনি নামাজের পরে সালাম ফিরেছেন সালাম ফিরে এক ঘন্টা আপনি দোয়া করেন কোনো অসুবিধা নেই বরং এটা উত্তম নামাজের পরে দোয়া কবলের সময় আপনি সেখানে আল্লাহর কাছে এটার ব্যাপারে কথা এটার ব্যাপারে হলো নবী সাল সাল্লাম সাহবাইকরাম তারা জীবনে কখনো দোয়া করছেন জিকির করছেন কিন্তু একজনের ইমামের নেতৃত্বে সবাইকে নিয়ে করেন না सम्मिलित मुनाथ नाम अंशा बेदा क्यों जो मन जरूरी একদিন আমি এক জায়গায় গেছি সালাম ফিরেছি মনাজাত আরেক জায়গায় গেছি মীনা এবং আরাফাতে তো কয়েকজন ভাই বলতেছে কাহারে দেখো এই জায়গায় এসছি আল্লাহর করে আসছি। আল্লাহর কাছে ছামো একটু দোয়া কর্ম এইটাও এরা করে না মনা আল্লাহর কাছে যদি আমার রাসুলের বাহিরে যায় এটা সুন্নত হবে না এটা বেদাত হয়ে যায় এটা পদ্ধতিটা নিয়ে একতালাফ এজন্য আমরা যেটাই করব সেটা দেখবো যে নবিসাম সাহাবাই এই পদ্ধতিতে করছেন কিনা